আসসালামুকুমত আলহামদুলিল্লাহ ওবসালাতি আজমাইন আবাদ সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে ধারাবাহিকভাবে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয় আলোচনা হবে সেটা হল বাবু জিয়ার ভালো মানুষদেরকে সাক্ষাৎ করতে যাওয়ার ফজিলত ও তাদের সঙ্গে বসা তাদের সঙ্গে একসঙ্গে থাকা এবং তাদেরকে মহব্বত করা সম্পর্কে বিষয়ে আল্লাহ বলেছেন মুসা আলি সালাম তিনি যখন জানতে পেরেছেন যে তার চেয়েও বেশি জ্ঞানী একজন লোক আছেন যার নাম হলো হিজির সালাম। তো উনি ওনার সাক্ষাতের জন্য বের হয়েছিলেন এবং ওনার দেহা করার জন্য একটা লম্বা ঘটনা সুরায় কাহাফে আল্লাহ তালা আলোচনা করেছেন তো বলছেন মুসা তখন বললেন লিফাতাহু তার সফর সঙ্গীকে লা লাজমাল বাহরাইন দুই সমুদ্র একত্রিত হওয়ার স্থানে না পোষা পর্যন্ত আমি চলতেই থাকব কারণ তাদেরকে বলা হয়েছিল যে দুই সমুদ্র যেখানে একত্রিত হবে ওখানেই খিজেরা সালাম আছেন উনি বলছেন যে ওই জায়গা পোষা পর্যন্ত আমি আমার সফরের বিরতি করব না হোকবার সেটা যদি না পায় তাহলে আমি আমার চলার গতি অনারগর আমি চলতেই থাকব চলতেই থাকব তো এরপরে যেটা আসে বলছেন লাহু মূস দিয়েছেন। আমি কি সেখান থেকে এলিম কিছু অর্জন করতে পারি না তাহলে মুসাআ আলসালাম নবী হওয়ার পরেও তিনি যখন জানলেন যে তার চেয়ে আরেকটু বেশি জ্ঞানী আরেকজন আছেন তো তিনি তার কাছে এলেম শেখার জন্য গেলেন এ বিষয়ে সুরে কাহাফের আর একটা আয়াত আঠাশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন ওয়াসবিরা মা আল্লাহর নাফসাকা আপনার নফসকে আপনি সাথের করুন আপনার সঙ্গী বানান মা ওই সমস্ত লোকদের সাথে যারা সকাল সন্ধ্যায় আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য তারা আল্লাহকে ডাকে যারা আল্লা সকাল সন্ধ্যায় আল্লাহকে ডাকিয়ে আল্লাহ সন্তুষ্টি চাই আপনার বন্ধুত্বাহ তিনি বললেন রাজি আল্লাহ তিনি বললেন বাদ ওফাত রসুল্লাহ আল্লাহ রসুলের ইন্তকালের পরে আবু বকর অমর আইমান চলেন আমরা আইমানকে দেখা করতে আইমানের মাকে দেখা করতে যাই রাজি আল্লাহা নাজুরুহা কামা কানা রসুল আমরা তাকে দেখা করতে যাই কেন যেহেতু আল্লাহ নব্বী তার সঙ্গে সাক্ষাৎ করতে যাতেন দেহা করতে যাতেন যখন এই দুইজন সেই উম্মে আয়মানের কাছে যেয়ে পৌঁছেছে আবু বকর এবং অমর তো দেখলো যে উম্মে উম্মান কাদা শুরু করেছে কাঁদতেছে তাদেরকে দেখেঁদা শুরু করেছে তো এই উম্মে দুইজনকে বলল। মা কে কানছেন কেন আমা আন্না মা আমিনা আইন্দাল আপনি কি জানেন না উনি মনে করেছে আল্লাহ রসুল ইন্তেকাল করেছে তাই দেখে সে কথা স্মরণ হয়ে কাঁদছেন তো বলছেন কাদার কি আছে আপনি কি জানেন না যে আল্লাহ রসুলাম এনতেকাল যদিও করেছেন কিন্তু আল্লাহ তালা এতেকালের পর ওনার জন্য যে মর্যাদা রেখেছেন আল্লাহ তালা ওনার জন্য যে কত কিছু রেখেছেন তো এটা তো জানেন এটা জানার পরেও কান্দার কি আছে আর তো তখন সেই উম্মে এমন বলল মা আব কি আল্লাহ আকুনা আলম আনা তালা খায়ুর রসুলাম বলছেন আমি জানি যে আল্লাহ রসুলামের জন্য আল্লা তালা তার জন্য কি তৈরি করে রেখেছেন আমি জানি কিন্তু আমি জন্য কানছি না আমি কেন কাঁছিং হয়ে গেছে আল্লাহ রসুল্লাহ ইন্তেকাল করলেন আর ওহিৎ হুমা আল আল বুকা বলছেন তার এই কথাটি ওই দুজনকেও কাঁদতে বাধ্য করলো কি মাহা তখন এরা দুইজনও তার সাথে কাঁদা শুরু করলো তো এই হাদিস দ্বারা ইমাম নবাবী রাহিম যেই দলিল নিয়ে এসেছেন সেটা হলো এই যে উম্মি আইমানকে আল্লাহ রসুল দেহা করতে যেতেন ঠিক আবু বকর অমরও তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন যেহেতু সে একজন সম্মানী ব্যক্তি তো সম্মানী ব্যক্তির সাক্ষাৎ করতে যাওয়া এটাও একটি এবাদত এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছে আর এক ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আলাহ মদরাজিহি মালাক বলছেন ওই ব্যক্তির পিছিয়ে আল্লাহ তালা একটা ফেরস্তা পাঠাইছেন ফালাম্মা আতা আলাইহি ফেরেস তা যখন তার কাছে আসছে তুমি কোথায় যাও মানুষের আকারে আসছে এই গ্রামে আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছি কয়ালা বললেন হাল্লা কালে হিমিনে মাজিন তারুব্বা আলাই তার কাছে কি তোমার কোন নিয়ামত আছে নাকি সম্পদ আছে সেটা দেখা যেন যাচ্ছ কয়ালা বলছেন না তার সাথে আমার সম্পর্কে এতটুকু তার সাথে আমি আল্লাহর ভালোবাসি সেই জন্য আমি তার কাছে শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে একজন তোমার কাছে প্রেরিত হয়েছি ফেরেসটা আমি তোমাকে একটা সুসংবাদ শোনাতে এসেছি সেটা হলেই যে তুমি যখন ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসো তাহলে রাখো আল্লাহবাসে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়া তাকে দেখতে যাওয়া এটাও একটি ইবাদত কল কল রসুর সালাম আল্লাহ রসুলাম আর একটা হাদিস তিনি বলছেন যে ব্যক্তি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেল কোনো রুগীকে যদি কেউ দেখতে যায় আওজারা আখাল্লাহু আখাল্লাহ ফিল্লা অথবা তার কোনো ভাই আছে তার সঙ্গে সাক্ষাৎ করতে যাই ফিল্লা আল্লাহ জন্য। দুনিয়ার সাথে না যে গিয়ে তার কাছে কিছু পাবো কিছু টাকা ধার পাবো এই ধরনের কোনো নয় বরং তাকে ভালোবাসে যেহেতু সে একজন ভালো মানুষ বা তাকে মহব্বত করে দিনদার এই ক্ষেত্রে এই জন্য তো কোনো অসুস্থ ব্যক্তিকে যদি কেউ দেখতে যায় দেখতে যাওয়া হেফাজত না আল্লাহ নবী কি বলেছেন কেউ যদি সকালে যায় সন্ধ্যা পর্যন্ত দোয়া করে যদি দোয়া করে। ঠিক তেমনি যে ব্যক্তি আরাক এক ভাইয়ের সাক্ষাৎ করার জন্য যখন যায় যে ভাইকে সে আল্লাহর সন্তোষের জন্য মহাব্বত করে না দাহু না দিন একজন আহ্বানকারী আহ্বান করে একজন ফেরেস্তা ডেকে ডেকে বলে তা যে তোমার জন্য শুভেচ্ছা তোমার জন্য মোবারক হোক অতা বা মামসাক তোমার চলাটা মুবারক হোক তুমি তোমার ঘর জান্নাতে তুমি বানিয়ে নিয়েছো। নিয়েছ তাহলে কোনো রুগীকে দেখতে গেলে আল্লাহতলা খুশি হন এবং কোনো ভাইকে দিনের স্বার্থে সাক্ষাৎ করতে গেলে আল্লাহ তালা খুশি হন আল্লাহ তালা তার জন্য জান্নাতে জায়গা বানান রাহ তিনি বলেন রসুল বলেছেন তোমার যে সহপাঠী হবে যার সাথে তোমার ওঠা হবে সে যদি ভালো ছেলে হয় দিনদার হয় নেকার হয় তাহলে তার উদাহরণ কেমন তার উদাহরণটা হলো এই দিনদার হয় তাহলে তার উদাহরণ সে একটা আতরওয়ালার মতো সে একটা কি আতরওয়ালার মতো কোনো ব্যক্তি যখন আতরওয়ালার পাশ্বে দিয়ে হেঁটে যায় আঁতরের দোকানে পাশে দেখেও যদি হেঁটে যায় এম্মা আইও দিয়াকা অনেক সময় দোকানদার তাকে নিজে হাতিয়ে দেয় যে একটু দেখেন আতরটা কেমন লাগে দোকানের পাশে দিয়ে যদি হেঁটে যাও তাহলে সুগন্ধ তো লাগবে লাগবে না তো বসে তোমার বন্ধু তোমার সহকারী যদি ভালো হয় তার উদাহরণটা হলো যে হয় সে তোমাকে কোনো ভালো কথা বলবে না হয় তুমি তার কাছে ভালো একটা কথা জিজ্ঞাসা করবে আর না হলেও যেহেতু সে সবসময় ভালো কথাই বলে তুমি চুপ থাকলেও তার কাছ থেকে ভালো কথা আসতেই থাকবে সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী এখনই ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি আপনি কি চান তো জাহান জুড়ে কানময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ বাংলায় আমাদের আয়োজন আলকরাদের জীবন ঘনিষ্ঠ বিধি জানিন कत सुंदर भावित्र कुरान अगणित जीवन के आलोकित जीवन घनी मूल्यबोधे अभवन जीवन जापन धर्म के भूल भावी ग्रंथेन एवं सत्य देखो सत्य उन्मोचन शुक्रवार थे न पुन सम्प्रचार सकाल साढ़े सात टी আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহ সম্মানিত ও দর্শক মন্ডলী আর যদি তোমার সহকারী যদি খারাপ হয় তোমার বন্ধু যদি খারাপ হয় তার উদাহরণটা কেমন কামারের মতো কামার যে লোহা গরম করে কামারের মতো কেমন ইম্মা আই হরি কথিয়া বা ইম্মা আন তাজিদা মিন হরি হান বলছেন তার উদাহরণটা কেমন যে যদি কোনো ব্যক্তি কামারের কাছেও যে ভাতটি যে জ্বালায় আগুন দি লোহা গরম করে বলছে কেউ যদি তার কাছে যে বসে তাহলে ওই আগুনে যখন ফোঁ দিবে তখন আগুনের কিছু অংশ হয়তো পুড়ে এসে আপনার কাপড়কে পুড়ে দিতে পারে আগুনের ফলিং এসে আপনার কাপড়কে পুড়ে দিতে পারে বলছে এ যদি নাও পড়ে তাহলে কমাস কম এটা তো হতে পারে যে তার যে দুর্গন্ধ আছে ধোঁয়া এটা তো তোমার ক্ষতি করবেই তো যার খারাপ বন্ধু হবে যার সহপাঠী খারাপ হবে তার উদাহরণটা হলো এই কামারের মতো তার কাছে বসলে অশ্লীল কথা খারাপ কথা গালিগালাস না হয় গিবত হ্যাঁ তুমি যে একটা ভালো কাজ করতে চাবা বাধা দিবে এই একজন মানুষ তার সহপাটি যেন ভালো হয় দিনদার হয় এটা তার চিন্তা করা দরকার ওয়ানহ তিনি বললেন রসুলাম বলেছেন তুন কাহুল মারো আতুলি মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখি লিমা আলীহা ওয়ালি হাসা বিহা অলি জামালিহা অলি দিন ইহা হচ্ছে মানুষ তার মাল দেখে যে শ্বশুধুনি কিনা ওয়ালি হাসাবিহা বংশ কেমন সেটাও দেখে ওয়ালি জামা আলিহা মেয়েটি সুন্দর কিনা সেটাও দেখে ওয়ালি দিন এবং কেউ দিনও দেখে তো সাধারণত মানুষ এই চারটা গুণ দেখে বিবাহ করে তো ইসলাম আমাদেরকে বলেন নাই যে চারটা গুণই দেখো কিন্তু আল্লাহ নাবি বলছেন যে চারটা দেখে বটে কিন্তু কি করবা যে দিনদারি যার ভিতর আসে সেটাকে গ্রহণ করবা তারিব তোমার হাতটা মাটির সাথে মিশিয়ে যাক এটা হলো একটা আরবিদে প্রবাদ বাক্য যে কোনো কিছু জিনিস গিয়ে তা এভাবে এভাবে কথা বলে থাকেন তো উনি বলছেন যে তুমি দিনদারি দেখে স্ত্রীর গ্রহণ করবা তাকে দেখো দিন আছে কিনা। না তো আল্লাহতালা কাউকে যদি সুন্দরও দেয় মালও দেয় বংশও দেয় দিনও দেয় তাহলে তো একবারে সব ভালো আলহামদুলিল্লাহ সমস্যা নেই কিন্তু দেখা আছে মাল একটু কম আছে কিন্তু দিন আছে নিয়ে নিতে হবে বংশ অত বড়ো না কিন্তু দিনদারই আছে নিয়ে নেওয়া দরকার ঠিক তেমনি সুন্দর অত না কিন্তু দিনদার মেয়ে তাকে বিবাহ করা দরকার এই দিনদারি দিকে যদি বিবাহ করা হয় তাহলে সেই নারীর সঙ্গে জীবন যাপন করা সংসার করা দুনিয়াতে একটি জান্নাতের মতো এবং এই নারীকেই আল্লাহ নবী বলেছেন যে আর দুনিয়া কুল্লুহা মাতা ও খৈর মাতা এ দুনিয়া ইমরতন সালেহা দুনিয়ার সবগুলি একটা বস্তুর নেই কিন্তু এই বস্তুর মধ্যে সবচেয়ে উত্তম বস্তু সেটা হলে তোমার নেক এবং দিনদার স্ত্রী তাহলে স্ত্রী গ্রহণ করার ক্ষেত্রেও দিনকে প্রাধান্য দেওয়া এটা দরকার আব্বাস তিনি বলেন রসুরুল্লাহ বলেছেন জিব্রাহিলকে বলেছেন কি বললেন আল্লাহ নবীলাম সালামকে বলছেন হে জিব্রাহল আলাইলাম আপনি আমার সঙ্গে যতবার সাক্ষাতে আসেন এর চেয়ে বেশি আসতে পারেন না আরও বেশি আসবেন সাক্ষাতের জন্য ফানাজ তখন আল্লাহর এ আয়াত নাজেল হলো যে আয়াতে আল্লাহ তালে আমার রব এবং প্রতিপালকের পারমিশন লাগবে তো তিনি যতবার পাঠাবেন অতবারই আসব। তিনি যতবার আসতে বলবেন শতবারই আসবো লাহু মা তার জন্যই আমার সামনে যা আসে সব আমার পিছনে যা আসে সব এবং আমাদের এর মাঝে যা আসে সব তার জন্য কার জন্য আল্লাহর জন্য তো উনি যতবার আমাকে আসতে বলেন অতবার আসতে পারি ওনার অনুমতি ছাড়া আসা সম্ভব নয় তো এই আয়াত এবং এই হাদিস দ্বারা ইমাম নব ইউরমা এটা বুঝাতে যাচ্ছেন যে যারা দিনদার তাদের সঙ্গে সাক্ষাৎ করার গুণ সাক্ষাৎ করার আশা থাকতে হবে এবং সাক্ষাৎ করার চেষ্টা থাকতে হবে তিনি বলেন রসুল বলেছেন তুমি ছাড়া কাওকে সঙ্গী বানায় না বন্ধু হয় তোমার চলাফেরা কাদের সঙ্গে যখন মানুষকে যার কাছে আল্লাহর ভয় আছে পরেজগার ব্যক্তি তোমার খাওয়াটা তাকে খাওয়ানোর চেষ্টা করো আর রিন أحدكم من يخالل رواه أبو داود و ترمد بإسنادين صحيح وقار ترمد حديث حسن أبو حريرا رضي الله تعالى تنين بولن رسول الله صلى الله عليه وسلم بولن رجل على دين خلیله منوش تار بندور دين روپور تار, رو تار منوش تار بندور دين روپور تار منوش تار بندور جركم حي شركم حي اي جنو اون ایک بده من جارا گنه لوك তাদের দেখা যায় যে তারা যখন কোনো আত্মীয়তা করতে চায় যখন মেয়ের জন্য কোনো ছেলেকে দেখতে যেতে চায় তখন দেখে যে এই ছেলের ওঠা বসা কাদের সাথে এই ছেলের বন্ধু বান্ধব কারা তো বন্ধু যদি লোম্পট হয় তাহলে এও লোম্পট হবে বন্ধু যদি মদ পান করে বন্ধু যদি নেশা করে বন্ধু যদি সিগারেট খায় তাহলে অবশ্যই এর ভিতরেই এই সব কিছু আছে হ্যাঁ আর বন্ধু এমন মানুষ মাসাল দিনদার পচক সলাচলাই করে আর বন্ধু সৎ ছেলে তো তখন দেখাচ্ছে যেহেতু সৎ মানুষের সাথে সে ওঠা ভাষা করে তাকেও সৎ বলেই গুণ্য করা হবে তো এই জন্য আল্লাহ রবি বলছেন যে মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে তার মানে তার বন্ধুর যে আদর্শ তার চরিত্র হয় ওই আর বন্ধুর চরিত্র তাই হয়ে যায় তাহলে তোমরা আগে বুঝে নাও কার সাথে বন্ধুত্ব করবে। কারণ তুমি যার সাথে বন্ধুত্ব করবা তার পরিচয়ই তোমার পরিচয় হবে আর তোমার পরিচয় তার পরিচয় হবে এখন লম্পট একটা ছেলের সঙ্গে করলে মানুষও তোমাকে লম্পট বলেই মনে করবে তিনি বলেন রসোল্লা বলেছেন আলমার উ মা মানুষ যাকে ভালোবাসে কে দিন তার সাথেই থাকবে সুবহান যাকে দুনিয়ায় যাকে ভালোবাসবে কেয়ামতুদ্দিন হবে অফি রেওয়ালাম অন্য আরেকটি রেওয়া যেটা আমরা আগেও শুনেছি আল্লাহ নবীসাল্লাম বলেছেন যে মানুষ যেই সম্প্রদায়কে ভালোবাসে যে সকল লোকদেরকে ভালোবাসে কেয়ামত উদ্দিন তার সাথে সে থাকবে ওয়ালাম্মা হক বিহিম যদিও তাদের সঙ্গে সাক্ষাৎ না হোক সাক্ষাৎ হয় না কিন্তু তাদের সম্পর্কে জানে অন্তর থেকে তাদের কে ভালোবাসে তো যাকে যে ভালোবাসে কে দিন তার সাথে থাকবে তিনি বলেন একজন বেদুইন ব্যক্তি গ্রাম্য ব্যক্তি এসে আল্লাহ বলেন মাতা মাতাস কেমত কবে আসবে ক্যামত সঙ্গে জিজ্ঞাসা করলেন কিন্তু আমি আল্লাহ এবং তার রসুল কে ভালোবাসি কয়লা তো তখন বললেন কেমতের দিন তুমি যাকে ভালোবাসো তার সঙ্গে থাকবে সেখানে বলেছেন যে আমি শ্যাম আছে এগুলি নয় অনেক সাদকা আছে তা নয় কিন্তু আমার কাছে একটি সম্বল আছে সেটা হলেই আমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসি রসুল আল্লাহ ইয়া রসুল্লাহ كيف تقول في رجل أحب قوما ولا ميل حق بهيم؟ ابن مسود رضي الله تعالى عنه تلكي بنيتو تنيبولين اكجن بكت رسول الله صلى الله عليه وسلم نقول لأشي بولو يا رسول الله يا الله كيف تقول في رجل أبنار اي بكت شمبر كي باكتب بو جاي بكت كنو شمبر دايكي بحلو باشي اكي انت تاتي شنجر شكتوا ينهي تاتي شنجر ميليني فقو الله رسول الله اللسول يقولين المرء ما من أحب মানুষ যাকে ভালোবাসবে আমাদের দিন তার সাথে থাকবে বোখার মুসলিমের হাদিস খুনির মতো মানুষ সোনা চান খুনির মতো কেমন জাহিলিয়াতে যুগে যে উত্তম ছিল ইসলামের পরও সে উত্তম তার মানে কি সোনা চাঁদির যে খুনি আছে এর কোন খারাপ আছে সোনা যেখানে সেখানে সোনা খনিতে থাকলেও শোনা বের করলেও শোনা অলঙ্কার যেখানেই রাখেন অরমূল্যই অমূল্যই কিছু নেই তাই না তো বলছেন মানুষ এরকমই কোনো ব্যক্তি যদি জাহিলিয়াতে যুগে ইসলামের পূর্বে যদি সে সম্মানিত ছিল তাহলে ইসলামের পরেও সে সম্মানিত বলেই গণ্য হবে সম্মানিত বলেই গণ্য হবে তবে ইসলামের পরে সম্মানিত বলে গণ্য হবে কখন ইদা ফাকিহু যখন নাকি সে দিন বুঝবে দিনের জ্ঞান থাকবে দিনকে মেনে চলবে তখন সে ইসলামেও তার মর্যাদা বেশি ওয়াল আর ওয়াহ জুনুদুন মুজান্নাত বলছে মানুষের রুহ যেটা আছে এটা বিভিন্ন সৈনিকের নেই জুনুদ সৈনিকের মতো রুহ আত্মা যেটা আছে تو اللہ نبی بولیں فما تعارف منها اختلف وما تناکر منها اختلف مسلم الروایت بولছেন ওই যে আলমে আরওয়াই پتہ যেখানে আল্লাহ পাক روح রেখেছেন समस्त মানুষের روحকে যখন বের করা হয়েছিল সেই ruh এর জগতে যেই ruh এর সঙ্গে সেখানি পরিচয় হয়েছে دنیاش এ এসে তার সঙ্গে বন্ধুত্ব হয় سبحان اللہ আর সেখানে যেই আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক হয় নাই মেলে নাই দুনিয়া তারা মিলে না তার মানে কি যে এই দুনিয়ার সম্পর্কটা এর সূত্র আছে রুহের সঙ্গে আগে রু আছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকাল সমাজে যত বিশৃঙ্খলা ঘটছে আজকে পিতা মাতারা যে পেরেশান তার ছেলেরা অভদ্র কেন অশ্লীল কেন তারা এই বেমুখী কেন এর মূল কারণ হলো এই তার সহপাঠী যারা আছে এরা হলো দুষ্ট এরা তাকে অসৎ পথে নিয়ে যাচ্ছে এই জন্য গার্জেন পিতামাতর দায়িত্ব যে তার ছেলে কাদের সঙ্গে ঘুরছে কাদের সঙ্গে চলাফেরা করছে এটা নিয়ে দেখা এবং তাদেরকে এ বিষয়ে সচেতন থাকা দরকার আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে যেন নেক আমল করার তৌফি দান করেন ওয়াকুদ আলহামদুলিল্লাহ রবমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি सम्पद नीले जक दान पाठातेन बैंकोट आठचल्लिस बार्मिंग नंबर शून्य IBAN: ZB Bondo L O Y D 3096 3401 0241 92 Short Code: 300083 SWIFT BIC Code: IBOBZB22 টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@pstv.tv pstv মানবতার সমাধান কুরআন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 कुरानब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच टन समचार सकाल छंगी बांगल है